প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরা বাকারা আয়াত दर्शना पुरो इे प्रवेश जालल तुम पुरो इे प्रवेशर আলা আন্না হাক সুস্পষ্ট নিদর্শন আসছে যে ইসলাম হক এর পর তোমরা যদি এর থেকে সরে যাও পরাক্রমশালী এবং দেখিয়ে তার করতেছেন যে তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন এলো কিন্তু তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করলে না আল্লাহ আল্লাহতলা তোমাদেরকে ছাড়বেন না আল্লাহ তোমাদের কাছ থেকে যে প্রতিশোধ নেবেন এ থেকে কেউ আল্লাহকে অক্ষম করতে পারবে না মিনকম হাকিমুন ফিজুন আহিদ এবং তিনি যা করেন এর ব্যাপারে তিনি প্রজ্ঞাময় আগেরটার সাথে মনে আসে এটা হতো যে কোনো কিছু তোমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে আল্লাহ তালাকে বাধা পারবেন না বাকি সেই প্রতিশোধ নেয়া সেটা আল্লাহ তালা তারাহুড়া করে করবেন না যেহেতু তিনি হাকিম যেহেতু তিনি হাকিম হাল ইয়ানু না ইয়াহুল্লাহ ফিজুল আলী মিন হমাম তারা কি তারা কি শুধু এই বিষয়টার অপেক্ষায় আছে হাল ইয়ান জরু না ইল্লাহ তারা কি এই বিষয়টার অপেক্ষায় আছে যে আল্লাহ তাদের কাছে উপস্থিত হবেন মেঘের ছায় উপস্থিত হবেন এবং তাদেরকে ধ্বংস করার বিষয়টি ককুদীয় এবং তাদেরকে ধ্বংস করে দেওয়ার ফ্যাস পূর্ণ হয়ে যাবে যারা ইসলামে পুরোপুরি প্রবেশ করছে না তারা কি এটার অপেক্ষায় আছে যে ক্যামত এসে যাবে ক্যামত এসে যাবে হালিয়ান কিন্তু তারাকা এই শব্দ তো আগে নাই এই জন্য হাসে জামালে তিনি বলেন যে আগে বলছে ফাইন জালালতুম সা করার জন্য এসে যাবেন দিকে করা হয়েছে তো মুসান ব্যাখ্যা দিতেছেন আল্লাহ আসবেন মানে হলো আল্লাহ আজাব আসবে আল্লাহাবের নির্দেশ আসবে এটা আল্লাহর দিকে করা হয়েছে তবে এটা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ না বরং আমরুল্লাহ অন্যান্য মুখাসিরা বলেন যে এখানে যেহেতু ইতিয়ানের নেসবত আল্লাহর দিকে করা হয়েছে অথবা ইতিয়ানের নসবত এটা আল্লাহর দিকে হতে পারে এটা বোঝা গেল বাকি রইল যে আল্লাহ তালার সানে ইতিয়ান হলে ইতিয়ানের কাইফিয়তটা কি হবে সেটা মিনাল মোতাশাহাবি হাত সেটা মিনাল মোতাসবি হক আমাদের আকাবেদের কথা এটাই ইতিহানের নসবত আল্লাহর দিয়ে করা হয়েছে বাকি ইতিয়ানের কাইফিয়ত আমাদের এখানে যেমন যে এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় আসি এনতেকাল হয় এক মাকান থেকে আরেক মাকানে এনতেকাল হয় এইভাবে আমাদের ইতিয়ানটা হয় আল্লাহ তালখানে তো এইভাবে হবে না আল্লাহ ওখানে ইতিয়ানটা কিভাবে হবে সেটা আল্লাহ তালাই ভালো যান মিনাল মুতাশাহাবি হক ইমান আনা জানা নেই তারা আসবেন এবং যাবে কেয়ামত এসে যাবে তাদের ফায়সালা হয়ে যাবে শেষ আল্লাহ তাল্লাহ শাস্তি দেবেন দেখো এই জাতীয় আয়াতের মেজদাকে আউ্বলতে হল ওই আহলে কিতাবরা যে ওরা রসুল সাল আলী হাসলামের পরিমাণ আনতেছে না বিশেষ করে দ্বিতীয় আয়াতটা এই যে মাংনা যে এই আয়াত যদিও আগের সাথে মিলিয়ে ওই আগেটার সঙ্গে মিলিয়ে তর্জমাটা দেখাইছেন তো কেউ কেউ বলেন যে এখানে আসলে ইয়েহুদীদের কথা বলা হয়েছে যে তারা রসুল সাল আলি আসাল্লামের পরিমাণ আনতেসে না তো তাদেরকে বলতেছে তারা কি কেয়ামতের অপেক্ষায় আছে জালনা তারা ফায়সলা করার জন্য আসবেন ফেরেস্তারাও আসবেন আর তাদের জন্য চূড়ান্ত ফায়সালা হয়ে যাবে এই অপেক্ষায় তারা আছে আর মুসলিবে যে ব্যাখ্যা দিয়েছেন সেই হিসাবে তো আগের সঙ্গে একদম পুরো মিল আছে ইয়ুহাল্লা হলুফ ইসুলা তার তারপরে পুরো কথাটাই মুসলমানদেরকে বলা হয়েছে সেসব মুসলমান যারা মুসলমান বলে দাবি করে ইসলামের কিছু কিছু মানেও কিন্তু কিছু কিছু মানে না এই তাদেরকে বলা হয়েছে তাই না যারা মানে না তাদের জন্য এই আয়াতের মধ্যে কত শক্ত হুশিযারি দেওয়া হয়েছে না এটাই মাননার ভিতরে আমরা সবাই আছে একবারে কে পুরো মানতে পারতেছি সবাই আছে মোহাম্মদ বানি ইসরা ইলা আপনি বানি ইসরায়েলকে জিজ্ঞেস করেন তবে তান তাদেরকে নিরুত্তর করার জন্য কাম আ না হুম কাম আই না হুম আত সুস্পষ্ট নিদর্শন তাকে দিয়েছি তাদেরকে দিয়েছি আমি তাদেরকে দিয়েছি ভালো করে খেয়াল সাল। কামের ব্যাপারে প্রথম কথা বললেন কামটা ইস্তেফা এটা কামের ব্যাপারে প্রথম খবর এক নম্বর দিতে পারো ইস্তেফা উপর এক নম্বর দ্বিতীয় খবর হলো মাল্লি সাল মিনাল মফর সানি কাম সালকে বিরত রাখতেছে মফুল এ থেকে মানে সাল এটা তো দুইটা মফুল চায় কিন্তু কাম এটা সালকে দুইটা মফুলের থেকে বিরত রাখতেছে তাহলে কামে কাম এবং তার মা বাবাদের জুমলা এটা একটা জুমলা দুইটা মফুলের কাম হবে এটা বলা হবে মাল্লি সাল মিনাল মফর সাহানি তো কামটা দুটা হলো দ্বিতীয় কথা হল তিন নম্বর কথা হল এটা অবশ্য আতিফ আলী আনছেন যে ওয়াহিয়া এটা তিন নম্বর কথা যে কামের ব্যাপারে তিন নম্বর কথা হলো যে কাম এটা আতাই না এর দ্বিতীয় মফল ওই যে পরে আসতেছে আতাই না হুম এই যে আতাই তাই না হুম এই হুমটা তো হলো মফুল আর তার দ্বিতীয় মফল হলো কাম যেটা মোকাদ্দম হয়েছে তো কামের ব্যাপারে কয়টা কথা হলো চতুর্থ কথা হলো মিন আয়াতিন এটা কামের ব্যাপারে চতুর্থ কথা যে কাম এটা তো কামেস্তেফা মিয়া তার একটা মোমাইয়িস লাগবে না মোমাইয়িস শব্দটা মানে তামিজ কামের তামিজ হলো মিন আয়াতি না এটা হলো কামের তমিস তাহলে কাম ইস্তেফামিয়া প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে কাম এটা সালকে তার দুইটা মফুলের তাকাতা থেকে বিরত রাখতেছে তো পুরো জুমলাটা একটা জুমলা কিন্তু সেটা সুদ্দাত মাসাদ্দালীন হবে তিন নম্বর কথা হলো হিয়া মফর সানি মফরাই আইনা আ তাইনা দুইটা মফুলের দ্বিতীয় মফুল যেটা মোকদ্দম হইছে চতুর্থ কথা হলো মোমাই ইজু কাম এর মোমাই ইজ মানে তামিজ হলো মিন আয়াতিম আয়িমা তো কাম এর তমিজ যখন এমন হয় যে কাম এবং তার তমিজের মাঝখানে ওয়া ফাঁসেলা এসে যায় তখন সেই তমিজের আগে দিয়ে মিন আনা হয় মিন আনা হয় মিনটা আনা হয় কেন যেন ওই তমিজ যেটা সেটা মফরউল হওয়ার আশঙ্কা না থাকে মফুল হওয়ার জন্য ওয়াহাম না হয় মানে এখানে আয় তাম বা গিনা যদি বলা হতো কথাটা আবার বলি কাম এবং তার তমিজের মাঝখানে যদি অন্য কোন শব্দ দিয়ে ফাঁসেলা আসে তাহলে তমিজের আগে দিয়ে মিন মেনে যার্রা আসে যেন এটা যে কামের তমিজ এই বিষয়টা স্পষ্ট হয় নতুবা কামের পরে যদি কোনো ফেল থাকে তাহলে ফেয়েলের মফল হওয়ার এটা ওয়াহাম জাগবে এখানে ঠিক তাই যদি এখানে এই মিনটা না আনতো তাহলে সেটা আতাইনার মফুল হওয়া বা এখন আর যে কত নিদর্শন কিন্তু তারা কিন্তু এই সবগুলোকে তারা কুফুরি দ্বারা পরিবর্তন করে ফেলেছে এই যে ছিল সেটাকে তারা কুফুরি দ্বারা পরিবর্তন করছে আয়াতে বাইনার তাকাজা ছিল ইমান আনা কিন্তু সেই ইমান তাকে তারা না এনে ইমান না এনে ইমান না এনে তারা কুফুরি করল এটাকে বলা হয়েছে বদালু হা এরপরে বলতেছে যে কেউ আল্লাহ নিয়ামত কে পরিবর্তন করবে কাছে তা আসার পর পরিবর্তন করবে কিসের দ্বারা কুফরা আদিমা যা হু পরে দেখে কুফরানি ওমাই হেদায়তামত আজিমা আহ মিনাল আয়াতুল হৃদায়ত এটা মূলত দ্ যে কেউ আল্লাহ কে পরিবর্তন করবে মানে নিশান آيات دك إيمان عم بنا كفري قربي فإن الله شديد العقاب له له تهولا عائد الله تعالى تكش كتين شستي دبن زينا للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزقوا من يشاء بغير حساب قربي آيات كافر جاء هوكش آهل كتاب বা মিনগাইল আহলিল কিতা তাদের একটা অপরাধের কথা বলা হয়েছে আল্লাহ তারা নিদর্শন আছে আসে এটার তাকাজা হলে ইমান আনা ইমানটা না এনে তারা কুফুরি করে একটা অপরাধ বলা হয়েছে কাফেরদের হায়াতুদ্দুনিয়া এটা আরেকটা অপরাধ বলতেছে কথা বলি খেয়াল রেখো পরে গিয়ে বলবো আজকে হলে ওই পর্যন্ত গেলে আজকেই বলবো না আগামীকালীন সাহেব দ্বিতীয় কথা জুই গনাল না কাফারুল হায়াতুদ্দুনিয়া কাফেরদের সামনে সামনে চিত্তাকর্ষক করে দেয়া হয়েছে সময় যারা মুখাতব আউ্বাল ছিল মানে সেটাও তাদের কিছু বদ আমলির কারণে আল্লাহ করে দিচ্ছেন বদ আমলির কারণে এটা হলো ওই যে খাতামার নসবত আল্লাহ তালা কখনো নিজের দিকে করেন কখনো তুবিয়া বলে মাঝুল বলেন তো যেখানে মাঝুল সেটা খাতামা যেখানে মাহরুব সেটারই হচ্ছে। কিন্তু এই জাতীয় জায়গাগুলোতে ফাইল যদিও আল্লাহ কিন্তু যেহেতু এই কাজগুলো আল্লাহ করেন তাদেরই কিছু কাজের তাদেরই কিছু কাজের পরিণামে এই জন্য এই তাদের জায়গাগুলোতে আল্লাহ তালা বলে তাদের মাজাম্মতের জায়গাতে যে তারা যেহেতু ইসলাম ইমান গ্রহণ করবে না বলে জিদ ধরছে সিদ্ধান্ত নিয়ে ফেলছে এই জন্য আল্লাহ তালাও তাদের দিলের অবস্থা পরিবর্তন করে দিছে একেবারে আল্লাহ তাদের ইমান গ্রহণ করার দুনিয়া। তাদের সামনে প্রাক্ষিব জীবনটাকে চিত্তাকর্ষক করে দেয়া হয়েছে দুনিয়ার জীবনটাই তাদের কাছে বিরাট দুনিয়ার সফলতাইটা তাদের কাছে বড় যার ফলে যারা দুনিয়ার পিছনে না পড়ে আখেরাদের পিছনে পড়ে তাদেরকে তারা বোকা বলে মনে সাথে উপহাস করেন তারা এটার মহব্বতের মধ্যে পড়ে গেছে লেগে গেছে তাদের উপর সম্পদ নিয়ে সম্পদের কারণে অহংকার প্রদর্শন করে কিন্তু হাকিউম যারা শিরিক থেকে বেঁচে থাকে তারা তাদের তারাই তাদের উপরে থাকবে কেয়ামতের দিন অল্লাহা ও বেগাই হিসাব আল্লাহ যাকে চান তাকে বে হিসাবেন সেই সহায়বির উদ্দেশ্য এই যে সোহেব সোহেব মানে আগের সহেব গত অল্পের সোহেবই প্রথম দিকে তিনি এমনই ছিলেন মানা হলোরা একটা তো হলো আখেরাতে দেবেন আল্লাহিন্ত দেবেন কিভাবে যাদের সঙ্গে উপহাস করা হচ্ছে তাদেরকে মালিক বানিয়ে দেবেন যারা উপহাস করছে তাদের মালেরও মালিক বানিয়ে দেবেন এবং তাদের দেহেরও মালিক বানিয়ে দেবেন মানে মুসলমানদেরকে মালিক বানিয়ে দেবেন কাফেরদের মালের এবং কাফেরদের দেহের গোলাম বানিয়ে ফেললে তো কাফেরদের দেহেটার দেহের মালিক হয়ে দেবেন তাহলে এখানে কাফেরদের কথা বলল যে কাফেররা এদের ভিতরে হুববে দুনিয়া একদম ভরে গেছে যার ফলে তারা দুনিয়াটাকে সফলতা এবং ব্যর্থতার মাপ বানিয়ে রাখছে মুসলমানদেরকে তারা মুসলমানদেরকে মুসলমানদেরকে নিয়ে তারা ঠাট্টা করে এই কথাটা আল্লাহ তারা এখানে বললেন মুসলমানদের শুনাইলেন ছিল ইমানের উপরে ছিল সবাই বা আজুন তারা এরপর একখতলাফ করলো কেউ ইমান আনলো কেউ ইমান আনে فبعث الله النبيين اليهم فادركা আল্লাহ তাআলা নবী পাঠালেন মুবাশশিরিনা মান আমানা বিল জান্নাহ মুবাশশিরিনা মান আমানা বিল জান্নাহ যারা ঈমান আনবে তাদেরকে জান্নাতের করেছেন তারা উমদিরিনা মান কাফারা বিন্না ওয়া আনজালা মাআহুমুল কিতাবা কিতাবা বিমানা আল কুতুবা বিল হাক্কি মুরতাআল্লিকুন বিউমজিলা এবং হক আল্লাহ তাআলা কিতাব অবতীর্ণ করেছেন তাদের সঙ্গে যেন আল্লাহ সেই কিতাবের দ্বারা মানুষের মাঝে ওই বিষয়ে ফায়সলা করে দিতে পারেন ই যে বিষয়ে তারা মতবিরোধ করছে মিনুদ্দিন কিতাব এসে স্পষ্ট করে জিতেছে যে কোনটা মতানৈক্য করেনিদিনা তবে তারাই করেছে তারাই করেছে যারা কিতাব দেয়া হয়েছে কিভাবে করলো এতটুকু কথা একেবারে হিয়া হিয়া মানে হলো মিন এবং মিনের পরের পুরোটা জুমলা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পর ফ করেনি কেউ করেনি বাঘ ইয়া হন নিজেদের বিদ্বেষ বসত অথবা বিরোধিতার কারণে নিজেদের বিরোধিতার কারণেলাফ কেউ করেনি তবে করেছে কারা ইতাব দেয়া হয়েছে তারা বাঘ ইয়িনাহ নিজেদের বিরোধিতার কারণে নিজেদের বিরোধিতার কারণে ফাহাদ এগুলোর ব্যাপারে নাজেল হয়েছে যে কষ্ট মুসিব মুসলমানদের উপরে আসতেছিল বিভিন্ন কারণে কষ্ট আসতেছিল বিভিন্ন রেবায়তে আসছে যে সামনের আয়াতটা এটা হলো ওই আহজাবের সময় মুসলমানদের উপর যে পরিস্থিতি আসছে সেই পরিস্থিতি আসহাবল মুখুলনা তোমরা কি তোমরা কি মনে করেছে যে তোমরা এমনিই জান্নাতে চলে যাবে চলে যাবে। ولمما يأتيكم مثل الذينا خلوم من قبلكم য তোমাদেরউপর مثل الذينا خللو من قبلكم এখন তোমাদের উপর মিনান মেহান তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে যে সকল মুসিবত আসছে সেগুলো এখনো তোমাদের উপরে আসে নাই ফতাসবিরু তা এরপর আসলে তোমরা সবর করবে কামা সবারু যেমন তারা সবর করছে এখনো এই অবস্থাটা আসে নাই এই ফা এটা হলো তাদুখর উপর আখ যে তোমরা কি ধারণা করেছ যে তোমরা এমনি জান্নাতে চলে যাবে তোমাদের উপরে এখনো আসে নাই না বুঝলাম ওটার উপর হবে না এটা হবে যে লাম লামের জবাবে আসছে ও লাম নফির জবাবে আসছে তোমাদের উপরে এখনো আসে নাই অতএব তোমরা এখনো সবর করো নাই যেমন তারা সবর করেছে যেমন তারা সবর করেছে তারপরে কে জাননাতে এটা তো এজ মালিক ভাবে বলা হলো যে পূর্ণবর্তীদের উপরে যেমন মুসিবত আসছে তোমাদের উপরে এখনো আসে নাই কি আসছে মস হুম এই সবাই নাম আছে বসে বসে ঘুমাইতেছো তোমরা মসাদ হুমুল বা তাদেরকে স্পর্শ করেছিল আলবাহুল মোনাসাবাদ আগের বয়ান আগে আল্লাহ তালা বলছেন যে মাথালুল্লাউমিন্ত এই মাসাল কবলিকুমটা কি যে তাদের উপর কি অবস্থাটা এসেছিল এটা বিবরণ দিতে দিতেছেন এবং তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল প্রকম্পিত করা হয়েছিল দুইটা তো এখানে তা শ্রীহান বললেন যে অভাব অনটন একটা কি রোগ শোক একটা হলো আর্থিক দিয়ে তাদেরকে একদম নাড়িয়ে ফেলা হয়েছে তো এত বেশি মুসিবত আসছে এত বেশি মুসিবত আসছে এটার কি বলতেছে হাত্তা কৌল আর রসুল অবশেষে রসুল এবং তার সঙ্গে যারা ইমাম এনেছিল তারা বলে উঠল কখন আসবে এবং তার সঙ্গে যারা ইমান এনেছিল তারা বলে উঠলো নসরি নিলম্ব অনেক দেরিতে আসতেছে এটা মনে করে লি তানাহি সিদ্ধা চে কষ্ট একদম চূড়ান্ত পর্যায়ে তাদের পশে গেছে নুসরত এত দেরি হইতেছে যে ওনারা এবং যে নুসরতের ওয়াদা আল্লাহ তালা আমাদের সঙ্গে করছেন এটা কখন আসবে মানে আল্লাহ তালা তো ওয়াদা করছেন কিন্তু আল্লাহ তালা তো এটা সময় বলেন নাই এই জন্য আসবে এই ছিল নবীদের এবং তার সঙ্গী মোমেনদের কিন্তু কখন আসবে এটা তো জানা ছিল না এত দেরিতে আসতেছে এত দেরিতে এটা দেখো নবী এবং নবীর সঙ্গে যারা তাদের ভিতরে সবরের মাদ্রাটা কত খানি হবে সেখানে নসরটা কত দেরিতে এলে নবী পর্যন্ত বলতে বাধ্য হইতেছে মাথা আনসরুল্লাহ নবীর বেলায় যদি এমনটা হয় অন্যদের বেলায় কেমনটা হবে এরপরে যশুরাই ইউসুফের একদম শেষ দিকের একটা আয়ার যে আসতেছে না সাহায্য আসতেছে না হাত্তাঈদাস নিরাশ হয়েছে করোনা কারিমের যেটা করোনা কারিম বলেন হাকিকত এমনই তাই না আসার রসুল পর্যন্ত নিরাশ হয়ে গেছে আসার এবং তাদের এটা মনে হচ্ছে যে এখন তো তাদেরকে মিথ্যাবাদী বলা হোক দুইটা কে রাত ওখানে এত দেরি হইতেছে এত দেরি হইতেছে এখন ওনাদের মনে হইতেছে যে আমি যে এতদিন আমার উম্মদেরকে বলছি বা অন্যদেরকে বলছি যে আমার কথা মানো তো নসরত আসবে কাফের বলছি যে আমার কথা মানোনা তো আল্লাহ পক্ষ থেকে আসাব আসবে আসতেছে না আসতেছে না আসতেছে না এখন আশঙ্কা করতেছেন যে মানুষটা এমনই হবে তুমি আল্লাহ তালা যত প্রিয় বান্দাই হোক দুনিয়াটা দারুল এম এখানে মুসিবত আসবে নসরতের ওয়াদা আমার পক্ষ থেকে আছে। কিন্তু নসরতটা আমি করব আমার যখন ইচ্ছে হবে আমার যখন ইচ্ছে হবে এজন্য। কাজ করে নসরত আসতেছে না তাহলে সেখানে এটা দেখার ব্যাপারটা না যে নসরত আসতেছে না কেন কাজ করলে তো নসরত এসে যেত না সেখানে যদি কাজটা শহীদ তরিকায় নসরত না এলেও এটা শহীদরিকা যত দেরি আসুক যত দেরিতেই আসুক যত দেরিতে হাত্তা ইদাস্তসুল ওসুল পক্ষ থেকে তারা আপনার কাছে জিজ্ঞেস করে। তারা কি ব্যয় করবে দেখো এই আয় আচ্ছা আর একটু পড়েনি আরেকটু তারা আপনাকে জিজ্ঞেস করে তারা আপনার কাছে জানতে চায় যে তারা কি ব্যয় করবে তারা কি ব্যয় করবে আল্লা বলে তারা হজরত আমরিবনুল্লাহ লিংরা ছিলেন একবার খুব বেশি লিংরা ওকা না শান তিনি বয়স হয়ে গেছিল ধন সম্পদ আলহামদুলিল্লাহ অনেক ছিল তো হুদুর সাল আলী হাসলম কাছে জিজ্ঞেস করছেন ফসা আলা সাল আম্মা হাসল ও আলা মা ইউনফিক যে কি ব্যয় করবে এবং কাদের উপর ব্যয় করবে তা হজরত আমরুবনুল জাম রিয়্লাহ আনহুর সোয়াল ছিল দুটা কি ব্যয় করবে আরেকটা হল কাদের উপর ব্যয় করবে মুনফাক এবং মুনফাক আলী সোয়ালের মধ্যে দুইটা বিষয় ছিল কিন্তু আল্লাহ তালা হেকায়ত করতে গিয়ে একটা বলছেন শুধু মা আদায় উত্তর দিতেছেন কোল্লাহম আপনি যাদেরকে বলে দেন মা মিন আনফরিনা ওয়াল মাসাকিনিস হাজত আমরিবনুল জমের প্রশ্ন ছিল দুইটা কি ব্যয় করবে কাদের উপর ব্যয় করবে দুইটার মধ্যে আহম হলো কাদের উপর ব্যয় করবে মাস্রাফটা কারণ মাস্রাফে একেবারেই ওই সাদা কার দাম বাড়ে মান বাড়ে সেটা কলিল হোক বা কাসির হোক তাহলে কি ব্যয় করবে এটা প্রয়োজন নাই তোমার কাছে যা মাল আছে তাই ব্যয় করবে খাই শব্দ বলছে এটা দ্বারা তাই দিক ইশারা করা হয়েছে যে তোমরা ব্যয় করবে মিনাত্তাই ইবাক ওই যে করতে হয় নিজের সমসদের মধ্যে একদম ভালোটা এবং যেটা মারগুপ ভালোটা মানে একটা হলো হালাল যেটা দান করতে হবে কিন্তু দানের ব্যাপারে সব সময় চিন্তা করা যায় মরগুবটাই দান করা আমালগুলো আসছে সেগুলো থেকে এই বিষয়টা বুঝে আসে আর এখানে তো তাই এখানে হাজ আমল যেমন দুইটা সোয়াল করছেন একটা হলো কি দান করবে কাদের উপরে কাদের উপরে এই বিষয়টা জানানো মিন তোমাদের মাল থেকে যাই তোমরা দান করবে খাইন দ্বারা মিনাত্তবাদ ইসারা করলো খাইরিন সেটা ফলিল কাসির সবগুলোকে সামিল তার মানে তোমার কাছে অল্প থাকলে সেটাও দান করো তুমি কাসির থাকলে সেটাও দান করো এটা দেখা বলতেছে কথাটার মধ্যে মুন ফাক মানে কি ব্যয়টা করবে এই মুনফাকের বয়ান এই সম্পর্কে সোয়াল এটা হলো সোয়ালের দুইটা অংশের একটা আল الذي هو أحد আহাদু শিককাই সুয়াল সুয়ালের দুই অংশের একটা এটা এই বুঝতেছো ও مصرف আনিল মাসরাফ আর মাসরাফ সম্পর্কে যে সুয়াল হইছিল সেটার আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন ও আযাবা আনিল মাসরাফ আল্লাযী হুয়া শিককুল আখর মাসরাফের সুয়াল সেটা সম্বন্ধে উত্তর দিচ্ছেন আল্লাহ তাআলা বিকৌলিহি খালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ও বিনিস সাবিল এই যে تفসিলে তাবির করি না কিন্তু সবের মধ্যে সেটা সদকাই হবে এবং হাদিসের মধ্যে আসছে অব দা বিমান তাউল যাদের খরচ পাতি তোমার দায়িত্বে তাদেরকে দিয়েই তাদের উপরেই তোমরা তোমার সদাকাটা শুরু করো এটা তো একজন পুরুষকে বলা হয়েছে এমনিও স্বাভাবিক নাই তাহলে সেখানে দেওয়ার দেওয়া হবে না বাইরে দেওয়া হবে এবং এদেরকেই দিতে হবে লোকদেরকে দেওয়া যাবে না এটা উদ্দেশ্য না এই জন্য নাফাকা হোক যাই কিছু করো যে কোনো ভালো কাজে তোমরা করো না কেন আল্লাহ তার সম্পর্কে জানেন ছিল তোমার নাম্বার দিয়েছিল কিনা আমি বলছিলাম কিনা মনে নাই হ্যাঁ নয় পর দেওয়া হয়েছিল নয় ছিল না হুকুম তাহলে এখানে দেখো এই যে নয় নম্বরটা হলো বলে কেতাল এর হুকুম হুকুমে আসছে ভিন্ন কোন হুকুম না ওই যে পিছনে যেটা গেছে আনফিকুফিস দশ নম্বর সেটাই এটা ঠিক আছে এরপরে আসতেছে আরেকটা হুকুম ইারা করা হয়েছিল এরপর আহকাম শুরু হয়েছে আহকামের মধ্যে এখানে দুইটা হুকুম তাকরার হইল এ পর্যন্ত তাকড়ার আর কোনটাই হয়নি দুইটা হুকুম একটা হলো কিলু বলে কেতালের হুকুমটা ওখানে গেছে আবার কুতিবা আলী কুমন মধ্যে আবার কেতালের হুকুমটা আবার আসতেছে আচ্ছা এই যে মালিক ভাবে একটু শুনুন দেখো এখানে বলছিলাম যে আল্লাহ এখান থেকে আবু আবুর বীর থেকে নিয়ে মুসলমানদের সাথে মতো আল্লাহ আকাম বলবে শুরু হয়েছে সেখানে সাধারণত আল্লাহ কোন হুকুমকে তাকরার করবেন না যেটা এতক্ষণ পর্যন্ত আবার আসলো কেতালের হুকুমটা আবার কেতালের সাথেই পিছনে এনফার ফিল কেতালের হুকুমটা সেখানে গেছে এখানে আবার আবার আসলো এবার দেখো এখানে এই যে কেতালের হুকুমটা শুরু হলো কুতিবা আলী কুমন কেতাল এরপরে লম্বা আয়াত আসতেছে এরপরে আবার আসতেছে এরপরে আসতে নিয়ে পর্যন্ত এখানে টানা অনেকগুলো আয়াতের সাথে তাই না এবার একটু মোনাসা বক্তব্য পিছনে একবার তো আল্লাহ তালা কেতালের কথা বললেনি এরপরে ওখানে কেতালের পর এনফাকের কথাও বললেন এটাকে ভিন্ন করে আবার তাকরারের দ্বারা এটা গুরুত্ব একটা বোঝা গেছে এরপরে এখানে কুতিবা আলী কুমুল কেতাল এটাকে ঠিক ওইভাবে বলা হয়েছে যে এইভাবে শিয়ামের কথাটা বলা হয়েছে আর আল্লাহ তালার আদতি হলো যে কোন একটা হুকুম যদি কঠিন হয় তাহলে এটার জন্য জেহেন সাজি করার জন্য এটাকে এমনভাবে বলেন যেন বান্দার জন্য এটা সহজ হয়ে যায় এটা এখানে ঠিক এইভাবে বলবেন কুতিবা আলী কুমুল কেতাল এটা হলো এখানে মূল বলাটা এটার আগে দিয়ে দেখো কিভাবে আল্লাহ বলতে আগের সাথে আল্লাহ দেখো দেখো এখানে বলে আল্লাহ মুসলমানদের উপর একটা হুকুম কঠিন একটা হুকুম এটা খরচ করে দিতেছেন হুকুমটা তো অনেক বেশি কঠিন এটার জন্য আল্লাহ তাল আয়াতের মনাসাবাদ গুলো দেখব প্রথমে আল্লাহ তারা বলতেছেন যে কাফের আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করে এক এটা কাফেরদের একটা অবস্থা বলা হয়েছে যে আল্লাহর নেয়ামতের সাথে তারা এই অবস্থাটা করে কুফুরি করে দ্বিতীয় কাফেরদের অবস্থা বলা হলো যে তারা তাদের তাদের ভিতরে দুনিয়ার মহব্বত একদম ভরে গেছে এখন মুসলমান যারা আল্লাহর বাড়িতে যারা বাধ্য আল্লাহরান্ধা তাদেরকে নিয়ে উপহাস করে দুঃসাহসটা কত এই কাফের দ্বিতীয় অবস্থা এরপরে বলা হয়েছে যে আল্লাহ সব মানুষকে পাঠাইছেন প্রথমে সবাই মুসলমান ছিল কিন্তু পরে এই কাফেররাই মুসলমানদের মধ্যে কাফেররাই বনী আদমের মধ্যে এখতে রাগটা পয়দা করছে যারা আল্লাহ আল্লাহর হুকুম মানতেছে না এ তিন নম্বর কথা হইল তিনটা কথা বলে উদ্দেশ্য হলো। মুসলমানদের ভিতরে কাফেরদের প্রতি একটা বিদ্বেষ জাগায় তোলা যে কাফেরদের আব্দ হয়ে গেছে অতএব কাফেরদের সঙ্গে তোমাদের মোকাবেলা হবে এটার জন্য মানসিক ভাবে তৈরি হোক এরপরে আল্লাহ মানসিক ভাবে তৈরি করার জন্য বলতেছে দেখো কাফেরদের অবস্থা এই ওদের সাথে তোমাদের মোকাবেলা হবেই হবেই হবে মুসিবত আসবে আসবে যে পূর্বের উন্মতের মুসিবত আসছে না এই দেখো তাদের উপর কি পরিমাণ মুসিবত আসছে এটা বলে জেহেনটাকে আরো তৈরি করলো যে কাপড়ের মোকাবেলা হবে সেখানে আমাদের উপরে অনেক মুসিবত আসবে এটার জন্য যেন তৈরি হয়ে যায় দিল তৈরি হয়ে গেলো যে হ্যাঁ কাপের হবে এবং আমাদের মুসিবত আসবে মুসিবত আসা ছাড়া কামিয়াবি আমাদের আসবেই না একেবারে দিল তৈরি হয়ে গেল এবার কাকে মোকাবেলা করার জন্য আসতেহা লাগবে না আস্তেহা লাগবে না আসতেহার জন্য মাল লাগবে সাথে সাথে এই এন ফাঁকের কথাটা বলে আল্লাহ তালা বলব যে বললেন যে এই দিল যখন তৈরি হয়ে গেছে এখন এনফাঁক তোমাদের করতে হবে এনফাঁকের জন্য এখানে কতগুলো মাস বলে দিয়েছেন এখানে মূলত উদ্দেশ্য হল আগের সাথে মোনাসাবাদটা হলো যে যখন কাফের সঙ্গে মোকাবেলা করার জন্য দিল তৈরি হয়েছে মুসিবত গ্রহ সবরের জন্য দিল তৈরি হয়েছে এর পরের মার হালাটাই হল যে প্রত্যেকে প্রত্যেকের শব্দ মোতাবেক এনফাক করতে হবে এনফাক যার দৈহিক শক্তিও আছে এনফাঁক পয়সাও আছে সে দুনোটা করবে আর যার দুনোটা নাই সে অন্তত একটা করবে এনফাঁকটা করবে এরপরে এইবার আসল হুকুমরা যে কিছু প্রতিবাহী কুমন কেতাল অবাক করটা এই জন্য আনছে যে কেতাব হবেই না যদি মাল না থাকে এই জন্য কারিমে যত জায়গায় জেহাদের পরে বি আমি কুম আিকুম আসছে সবগুলো জায়গাতে মালের কথাটা আগে নিয়ে আসছে সবগুলো জায়গাতে নয়টা কি দশটা জায়গাতে আসছে জেহাদ মাদ্দার পরে মাল এবং জানের কথা সব জায়গায় মালের কথাটা আগে আগে আসছে ইউজা হিদু নফিস ইউজা হিদুন আফি সাবি বি আমিম আং ফুসিহম জাহিদু বি আং ফুসিহিম আমের কথাটা আগে হয় এটা এজন্যই। যে জান দিয়ে জেহাদ করার উপরে মোকাদ্দ হলো মাল দিয়ে জেহাদ করা মানে মালটা আগে লাগবে তারপর হলো জান এটা একটা উদ্দেশ্য আরেকটা হলো যে মাল দিয়ে জেহাদ এটা দুনিয়ার সবাই করতে পারবে সবাই করতে পারবে মাজুর করতে পারবে মহিলারা করতে পারবে বৃদ্ধরা করতে পারবে জান দিয়ে তো সবাই করতে পারবে মাল দিয়ে যদি সবাই এগিয়ে আসে তাহলে কিছু কিছু মানুষ ওরা জান দিয়ে করার জন্য তাদের জন্য সহজ হবে এনফাকের লাইনে এনফাকের লাইনে যদি সবাই কাজ আমল করে ফেলে তাহলে যারা কতিবা আলীকুল কেতাল এটা একদম দেহ দিয়ে করবে জেসেম দিয়ে করবে তাদের জন্য এটা সহজ হয়ে যাবে এটা একটা ফায়দা বলে আরেকটা হলো যে কতিবা আলীকুল কেতাল এটা কঠিন একটা হুকুম যেটার মধ্যে জান চলে যেতে পারে বান্দার সবচেয়ে প্রিয় হলো জান এই জানের মায়া ওই ব্যক্তি ছাড়তে পারবে সে যে তার মালের মায়া ছাড়তে পারে হবে মাল যদি কারো ভিতরে থাকে তাহলে যার ভিতরে হুববে মাল আছে সে কখনো যান দেওয়ার জন্য তৈরি হবে এনফাঁক করতে থাকবে এনফাঁক করতে থাকবে তাহলে একদম শুরু থেকে হলো প্রথম তিনটা আয়াতে কাফেরদের অবস্থা বলে মুসলমানদেরকে কেতালের প্রতি তাজিফ দিলেন এরপরে আম হাসি হলু বলে। মুসিবত আসবে এটার জন্য জেহানি ভাবে তৈরি করলো এরপরে তৈরি হয়ে যাওয়ার পর এবার কেতাল করবে এবার মালতো লাগবে মালের জন্য মাদা বলা বুঝছো এখানে যেমন বলা হয়েছে যে মুসিবত তোমাদের উপরে আসবেই আসবে পূর্বের উপর যেমন আসছে তোমাদের উপরে এখানে আসবে তোমাদের উপর আসবে এটাকে এখানে যেমন বলা হয়েছে অন্যান্য আর অনেকগুলো আয়াত আল্লাহ তালা বলছে এটা কেন বলছেন শুধু এটা বোঝাবার জন্য যে দুনিয়াতে আসলে তোমরা আসছো এখানে আরামে থাকার জন্য না দারুল এম এখানে তোমরা আমার বাধ্য হয়ে থাকলেও মুসিবত আসবে যে যত বেশি বাধ্য হবে তার উপরে তত বেশি মসিবত আসবে মুসিবতের সম্মুখীন হয়েছেন আমার পরে যারা তাদের আদর্শের যত কাছে তাদের উপর তত বেশি মুসিবত আসছে এরপরে হুজুরে বলেন প্রত্যেক ব্যক্তিকে তার দিন দাঁড়ির অনুপাতে পরীক্ষার মধ্যে ফেলা হয় যার দিন দাঁড়িয়ে পরীক্ষাটা মজবুত হয় যার দিন দাঁড়িয়ে কারোর কারণে পরীক্ষা একদম না আসে খুশি হওয়ার জিনিস না বরং কাদার জিনিস যে আমার ইমান ওই পর্যায়ে হয় না যে আমি পরীক্ষা সম্মুখীন হইতে পারি এরপরে আল্লাহ তালা আমার দরজা বুলন্দ করতে পারে অতএব ইমানের উপরে কেউ যদি থাকে সহি ইমানের উপরে থাকে তাহলে তার উপর মুসিবত আসবেই পরীক্ষা আসবেই মানুষ ধারণা করছে যে সে বলবে আমি ইমান আনছি তার উপর পরীক্ষা আসবে না এরপর কি ছিল তাদেরকে আমি পরীক্ষা করছি এরপর কি এরপর আমি দেখে নিয়েছি যে কারা সদাকু আর কারা কাদা মানে ইমান আনলো কেমানের দাবি আর কে পরীক্ষা পরীক্ষা কি কি বিষয়ের উপর হবে তার মধ্যে প্রথম বিষয়টি হলো মিনাল অন্য আয়াতের মধ্যে আরেকটি স্পষ্ট করে আছে ওই যে এক আছে না যে সুরা মোহাম্মদের মধ্যে হবে হউফের পরীক্ষা হবে জুয়ার পরীক্ষা হবে হৌফের পরীক্ষা তো বুঝছে না বললি হৌফ মানে হৌফিনাল আদুবি শত্রুর ভয় আসবে এরপরে আমি দেখবো যে তুমি এখন কি করো আমার হুকুম পালন করো না তুমি শত্রুর পায়ে তো নাকি পরীক্ষা করবো এরপরে আমি দেখবো এটা তার মানে পরীক্ষার নথি যা এটা এটা এটা আমি প্রকাশ করা হলো উদ্দেশ্য যে তোমাদের মধ্যে কে মুজাহিদ কে সবের তাহলে পরীক্ষাটা মানে কোন লাইনে হবে বুঝা যায় না মনে করো কোন হুজুরে এসে বললো যে এই আগামীকাল তোমাদের পরীক্ষা নেব কে ভালো হাফেজ নাই তাহলে পরীক্ষাটা কি হেদায় থেকে হবে বুঝা যায় না পরীক্ষা নেব তোমাদের মধ্যে কে কার ইয়াদ মজবুত আর কার ইয়াদ হয়ে গেছে এটা বলে এটা বলার তারা বোঝা যায় না যে পরীক্ষাটা কোন কিতাব থেকে হবে এটা বোঝা যায় না যে মুজাহিদ সেই পরীক্ষাটা আমি নেবো এর অর্থটা কি তার মানে হলো এটা তারা বোঝা যায় স্পষ্ট করে তোমাদের উপরে যেহাদের পরিস্থিতি আসবে আর কে গায়ের মুজাহিদ কে গায়ের সাহবের এই যে ওই পিছনে গেছে তোমাদের আহজাবের মধ্যে আহজাব দেখে হা দা মা ওয়া আদান এই যে এটাই সেটা যার ওয়াদা আল্লা আল্লা আল্লাহ রসুল করছেন আমাদেরকে সেটা কি হাদা মেজদাকটা কি হ্যাঁ হাসের মধ্যেই মনে হয় আছে আমার তোদের মুহূর্তে মনে করতেছে আল্লাহ তাল্লাহ তো আমাদেরকে আগেই বলেই রাখছেন যে তোমাদেরকে পরীক্ষা করব তারপরে এই যে হাসিব তোমরুল জানা এটা না একবার খাস ভাবেই আল্লাহ রসুলের একটা কথাও আছে আল্লাহ রসুলের একটা রেওয়াত এমনও আছে যে হুজুর সাল্লাহ সাহাবিদেরকে বলছেন তোমাদের উপরে খাস মসিবত আসবে সেটা একটা যেমন আর আম থেকে গুলো থেকেও বুঝতে বুঝতেছিলেন যে ভাবে আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমাদেরকে মুসিবত আসবে না ওটাকে দেখতেছেন আরে আদান মুসিবত দেখে জাদ আহম ইমান বেড়ে গেছে কেন এটা হলো একটা মোমেনের শিখর যে মুসিবত দেখে বিশেষ করে মুসিবতটা যখন এই জাতীয় মুসিবতটা হয় এই জাতীয় মুসিবতটা হয় এটা দেখে তাদের ইমান আরো বেড়ে যায় মুনাফেকদের অবস্থা হলো মা ও আদার এই আয়াতের ব্যাপারে যখন সাহাবা অনেক বেশি শহীদ হয়েছেন তখন আবদুল্লা বিন উবাই আছেন একজন সে বলছিল আরে তোমরা যদি এই আমরা আমরা যদি আসলে দিনে হতে করে থাকতাম তিনি যদি আসলেই নবী হত এত মুসিবত কেন আমাদের উপর আসতেছে নসরত কেন আসতেছেন এই তখন এই আত্ম নজর এটা তো অনেকগুলো স্বাভাবিক থাকতে পারে না তো এটা এই যে নাম্বারটা মনে রেখো যে এটা একটা হুকুম তাকড়ার হলো মানে দুই নম্বর দ্বিতীয়বার এলো আর এরপর দেখে আরো কয়েকবার আসে